মুহাম্মদ রাসুলুল্লাহ মুহাম্মদ রাসুলুল্লাহ আরجو رضاকা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পিএসটিভি বাংলাদেশ সুপ্রিয় দর্শক শ্রোতা যারা পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে আমাদের নিয়মিত আয়োজন উপভোগের জন্য অপেক্ষমান তাদের আমরা জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকে আমরা যে আয়োজনটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তা হল রসুল সাল্লাহ আলিহসাল্লামের সন্না এটা রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে ব্যক্তি জীবন পর্যন্ত অতীব গুরুত্বপূর্ণ বিষয় এ ব্যাপারে সুদৃঢ় আকিদা পোষণ করা এর আলোকে আমরা বিগত পর্বে আপনাদের সামনে নবী করিম সাল্লাহ আলি আসসাল্লামের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে স্বরাষ্ট্র নীতি কেমন ছিল সেগুলোর কথা আলোকপাত করেছিলাম সেই একই ধারাবাহিকতায় আরও কিছু কথা আমরা এর সঙ্গে সংযোজন করতে চাচ্ছি যে নবী করিম সাল্লি ভাষাল্লাম নীতিতে কেমন শূন্য বা আদর্শ রেখে গিয়েছেন আসুন আমরা এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি যারা আজকের এই আলোচনায় অংশগ্রহণ করছেন আছেন শেখ আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর দর্শক শ্রোতা আমরা এই পর্যায়ে প্রথমেই যাচ্ছি শেখ আকরামের কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহআল ওসাহাবিহি ওমানাবাদ ধন্যবাদ জনাব অবস্থাপককে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি আসসালামের সন্ন্যাস তথা আচরিত নিয়ম সমাজ পরিচালনার ক্ষেত্রে এই বিষয়ে আমরা বিগত পর্বে আলোচনা করেছি যে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম সমাজ সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য দায়িত্বশীল এবং অধীনস্থদের এক পক্ষকে আর এক পক্ষের জবাবদিহিতার যে দায়িত্ব বা নিয়ম উনি বলে গেছেন সেই ক্ষেত্রে আমরা কিছুটা আলোকপাত করেছি রসুল সাল আলয় সাল্লাম কীভাবে উম্মতের কাছে জবাবদিহিতার এই নীতিতে আবদ্ধ ছিলেন এবং কিছু নমুনাও আমরা গ্রহণ করেছি এবং তাদের আচরণ নীতি কী হবে সেটাও আমরা জেনেছি এখন রসুল সাল্লাহ আলহিাস্লাম যে জনগণের প্রতি কিছু দায়িত্ব দিয়েছেন সেটাও আমাদের জানা উচিত আল্লাহ তবরকাল্লাহ তো কোরআন মাজিদের ভুরি ভুরি আয়াতের ভিতরে বলেছেন এ তা আর কথা ইয়ল্লাহরিমিনাজ্লা রসুল হে ইমান তোমরা আল্লাহর অনুসরণ করো রসুলের অনুসরণ করো এবং তোমাদের যারা দায়িত্বশীল তাদের হে ইত্যানা যদি তোমরা কোনো বিষয়ে মতবিরোধে লিপ্ত হও তাহলে বিষয়টি আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে সমর্পণ করো তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুকুলে দায়িত্বশীল যারা থাকবে তাদের অনুসরণ করতে আমরা বাধ্য এবং আল্লাহর রসুল সদস্য সেখানে নীতিমালাও দিয়েছেন যে ইন্দেমত্ত আতফিল্ম আরুফ এবং অনুসরণ হবে নেই কাজে নেই কথায় নেই নীতিতে অন্যায়ের ভিতরে কখনো নয় এবং আল্লাহ রসুল বিষয়টাকে এত গুরুত্ব দিয়েছেন আলাইকুম ইসলাম আলাইকুম আবদুল হাবাসিন এক দুকুম বি তোমরা অবশ্যই আনুগত্য করবে অবশ্যই কথা শুনবে তোমাদের দায়িত্বশীলের সে যদি হাবাসী একজন গোলামও হয় শর্তটা হলো এই যদি সে কিতাব আল্লাহর কিতাব এবং রসুলের সুন্না অনুযায়ী পরিচালনা করে কথা অনুযায়ী বুঝতে পারলাম যে নবী করিম সাল্লাই আলি আসসালামের রেখে যাওয়া স্বরাষ্ট্র নীতির আলোকে আমরা শাসক এবং শাসিত উভয়েরই একটা জবাবদিহিতার বিষয়টি গুরুত্বের সাথে উপলব্ধি করতে পারি জি জি জি সেটাই আল্লা রসুল সাল্লা আলহিম এরকমও বলেছেন যে তোমাদের ভিতরে উত্তম শাসক হবে তারা যাদের প্রতি তোমরা দোয়া করবে যাদের তোমরা কল্যাণ কামনা করবে তারাও তোমাদের জন্য দোয়া করবে তোমাদের কল্যাণ কামনা করবে এবং নিকৃষ্ট শাসক তারা যাদের প্রতি তোমরা বদয়া করবে তাদের অকল্যাণ কামনা করবে এবং তারাও তাদের প্রতি বদোয়া করবে তোমাদের অকল্যাণ কামনা করবে এই যে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম যে নীতিটা দিলেন এই ক্ষেত্রে কিন্তু জনগণকে খুব দায়িত্বশীলতার সাথে বিষয়টা লক্ষ্য রাখতে হবে কখনো যদি দায়িত্বশীলের কোনো ভুলভ্রান্তি হয়েও যায় সেক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে সহনশীল থাকার পরামর্শ দিয়েছেন তাকে নাসিহাত করতে বলেছেন নাসিহাতের তরিকাও বলেছেন যাতে তাকে ক্ষুব্ধ না করে বা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খ বিশৃঙ্খলা সৃষ্টি না করে তাকে অবশ্যই ব্যবস্থা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দিয়েছেন এবং এক্ষেত্রে আল্লাহ রসুল্লাহাম বিষয়টাকে এত মূল্য দিয়েছেন এত গুরুত্ব দিয়েছেন বলছেন আতা আল আমিরা ফকাদ আতআনি যে আমিরের অনুসরণ করলো সে যেন আমারই অনুসরণ করলো আসাল আমিরা ফাকাদ আসানি যে আমিরের অবাধ্যতা করলো সে যেন আমি সামাজিক শান্তি শৃঙ্খলা অখণ্ডতা রক্ষা এই সব কিছুর মধ্যেই বিঘ্নতা আসবে যেমনটি সাহেব বলছিলেন যে পুরানিকিমে বারবার কিন্তু যারা ক্ষমতা পরিচালনা করেন তাদের আনুগত্যের ব্যাপারটা বারবার বলা হচ্ছে এই ক্ষেত্রে জনগণের মধ্যে কিন্তু একটা আইন অমান্যের একটা হিড়িক আমরা লক্ষ্য করি বর্তমান প্রেক্ষাপটে কেন শান্তি আসছে না এই শান্তি আসছে না যে আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে আমার শরীর আকর্তৃক সেই দায়িত্বে কিন্তু আমরা সবাই প্রায় সবাই অবহেলা করছি সুযোগ পেলেই কিন্তু চান্স দিচ্ছি রেড সিগন্যাল পরে আছে আমি দেখলাম বামে কোনো গাড়ি নেই গাড়িটা আমি দিলাম এটা কেমন কথা কখনোই কথা বলে নাই যেমন বাবা মাকে ইসলাম তার দায়িত্ব আদায়ের কথা বলেছে তার দায়িত্ব আদায়ের কথা প্রত্যেককেই ইসলাম প্রত্যেকের দায়িত্ব আদায়ের ব্যাপারে সচেতন করেছে এবং কেরিম এক আয়াত আসছে আমরা তো এখন প্রত্যেকে নিজের অধিকার নিয়ে সচেতন কিন্তু নিজের দায়িত্ব নিয়েও কিন্তু কেউ সচেতন নয় সকলেই বলি যে তিনি আমার যে হক সে হক আদায় করছেন না সকলের বক্তব্য এটা কিন্তু যদি আমরা কোরআনি জিন্দগিতে আসি রস্তুর করিম সাল্লাহ আলী আসাল্লামের রাষ্ট্র ব্যবস্থায় যদি আসি তিনি কি বলছেন আল্লাহর পক্ষ থেকে তিনি আদিষ্ট হয়ে বলছেন আলী কুমুকুম্লা তুমি নিজে নিজের দায়িত্ব আদায় করো তাহলে অন্যেরা কে কি করলো তোমার কিচ্ছু যাবে আসবে না আল্লাহ তোমার সহায়ক হবেন এই ক্ষেত্রে ইসলাম যে দায়িত্বের ব্যাপারে আমরা শুধু বলতেই ভালোবাসি বেশ পালন করতে কম ভালোবাসি নিজের অধিকার নিয়ে খুব সচেতন দায়িত্ব নিয়ে সচেতন নই তো যে বিষয়টা আমি আসলে বলছিলাম অত্যন্ত গুরুত্বের সাথে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকবেন বিশেষ করে বর্তমান সমাজে যেহেতু আইন শৃঙ্খলা রক্ষা এটা যেই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের জন্যে হজরত রসুল করিম সল্লা সেই ঐতিহাসিক শব্দগুলো যেন তাদের সামনে থাকে তাহলে আশা করি রাষ্ট্রের এই জনগণ কোনো দিন আমাদেরকে জালিম হিসেবে গণ্য করবে না রসুল করিম সালাম কি বলেছেন আচরণ হবে সহজ সহনশীল কঠিন নয় তুমি কঠিন কোনো আচরণ করলে কিন্তু অতিরিক্ত কঠিন হলে যে পারস্পরিক পারস্পরিক যে বন্ধন সে বন্ধনে ভেঘাত ঘটে রসুলিম সাল্লাম বলেছেন উৎসাহিত উৎসাহিত ভয় সৃষ্টির মাধ্যমে কিন্তু কারো কাজ আদায় করে নেওয়া যায় না সাময়িক আদায় করলেও আন্তরিকতার সাথে যে কাজ না হয় সেই কাজের মধ্যে আমরা দেখেছি কোনোদিনও বরকত আসে না একটা মানুষ যখন আন্তরিকতার সাথে একটা কাজ করে তখন সেই কাজটা সুন্দর হয় আর আজকে আমরা চাপিয়ে দিচ্ছি না কাজ আদায় করতে হবে আন্তরিকতার মাধ্যমে গুরুত্বপূর্ণ কথা যেটা সাহেবও বলছিলেন जे जे आमार आमार भी भी भी रा जे एक राष्ट्रपरचालन जिन्हें आने चला विषयट रसुलर खलिफार नेतार आनुगत्य करल से आनुगत्य कर लल सम्मानित पृथ्वी जरा विभिन्न देशे दायित्व पालन करशेषकर जरा अपना बांगाली अपन केंतरिका जे आसले कथा तो एकेबारे गुरुत्वपूर्ण যে যারা দায়িত্বশীল তাদেরকে মেনে চললেই একটা দেশের আভ্যন্তরীণ নীতিমালা পরিচালনা করা সহজ হতে পারে কিন্তু আপনি তো দায়িত্ব চেয়ে নিয়েছেন জোর করে নিয়েছেন তা আপনি যদি দায়িত্ব চেয়ে নেন বা জোর করে নেন তো জোর করে নিলে তো আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে রহমতের কোনো প্রশ্নই আসে না সুবিধা করবেন কি করে আরেকটা জিনিস এখানে গুরুত্ব সহকার আমরা বলতে চাচ্ছি যে আসলে যে দায়িত্ব আমানত এর জন্য বিচারের মঠে অপমান হতে হবে এই কথাটিও আমরা যারা দায়িত্ব নিয়েছি তারা জানি না তাহলে এটা সহজ হতো আপনারা যেভাবে দায়িত্ব নিয়েছেন এইভাবে দায়িত্ব নিয়ে পরিচালনা করা অতিব কঠিন এরপরও আমরা আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা শোনাতে চাচ্ছি সেটা রাসুল সাল্লাহ আলি সাল্লাম যে তার দায়িত্ব পরিচালনা করতেন তো তিনি আচরণে নম্র কেমন ছিলেন একটু একটা লোক মসজিদে ঢোকে পেশাবো আমরা আসছি আপনার কাছে যেহেতু বিরতির সময় হয়ে যাওয়াতে সুপ্রিয় দর্শক আমরা আপনাদের কাছ থেকে স্বল্প সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নেচ্ছি বিরতির পর আবারও আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসবো ইনশাআল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ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 जानून थ जापर्हान आल्ला कुरने उल्लेख कर আবু হরেরা রাজিয়াল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন প্রত্যেক কাজে মধ্যম পন্থা অবলম্বন কর এবং মনে রেখো যে তোমাদের কাউকে তার আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না সাহাবিকান জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহু আলিহ্লাম আপনিও নন তিনি জবাবে বললেন আমিও আল্লাহর রহমত ও ক্ষমা ছাড়া জাননাতে যেতে পারবো না সেহী মুসলিম চতুর্থ খণ্ড কেয়ামত জন্নাত ও জাহান বিবরণ অধ্যায় হাদিস সংখ্যা ছ হাজার সাতশো চান হলে সহায়ক শ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে बुजवार जी की विषय ज्ञान रखा जरूरी জানতে হলে দেখুন রাহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতিকালীন সময়ে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা রসুল্লাহ एर प्रति सुदृढ़ आकिदा पोषण करते हैं जो शांतिशृंखलार एकम्र उपायटो राष्ट्रीय जीवने हक और जेको स्तरे हक और राष्ट्रीय जीवन बल्ले स्वराष्ट्र नीति अवलम्बने रसूल्लाह सल्लाम जी सुन्मूहर निदर्शन रेखे गार आलोचना अपन सामने रख धारावाहिकत फिर जाए সময়ত দর্শক মন্ডলী আপনাদের কাছে আমরা পেশ করতে চাচ্ছি আপনারা যে দায়িত্ব পালন করছেন বিভিন্ন স্তরে তো দায়িত্ব পালনের ব্যাপারে পক্ষ থেকে নীতিমালার একটা অংশ তিনি জনসমাজের সামনে ছিলেন অতিব নরম একজন পল্লীর মানুষ এসে মসজিদে পেশাব করতে লাগলো সাহাবিগুন তাকে ধমকাতে লাগলেন কিন্তু আল্লাহ রসুল বলেন না না না তাকে ধমকায় না পেশাব করার সুযোগ দাও एरपे सहिगुण के बलें तुम्हरा पानी नहीं ढेले दाओ तीन तीचु बोलें ना तो हमें नरम आचरण अपन केसते है प्रतिशोधर बेपारे निज़र एवं अन्नर बेपारे रसूल आदर्श नहीं रसुल सल अल्लमें एक दल यहुदी आसल इसे बल असलम अलैकुम अपनार मरण हक तो आल्ला रसुल उत्तर बोल अलैक्कुम तुम्हारे हक ताराजे रसल मरण चाहो ध्वस चाह তাল্লা রসেল একটু জোর করেও কিছু বললেন না মুখের একটু আকৃতিও পরিবর্তন হয়নি কিন্তু আপনাদের যদি কেউ ধ্বংস চায় বা আপনাদের আত্মীয় স্বজনের যদি কেউ ধ্বংস চায় তাহলে আপনি কিভাবে ক্ষিপ্ত হয়ে উঠবেন আপনি সেটা বুঝতে পারছেন বলেন কিভাবে আপনাদের দ্বারাই আভ্যন্তরীণ নীতিমনা চলতে পারে আর একটু আমি বলছি সাইকের কথার প্রেক্ষিতে যেটা প্রতীয়মানে সেটা হলো এই যে প্রতিশোধ থাকবে কিন্তু প্রতিহিংসা পরায়ণতা থাকবে না আরো ভালো একটি রাষ্ট্রের আইন শৃঙ্খলা কে স্থিতিশীল রাখতে হলে স্বাভাবিক রাখতে হলে অনেকগুলো কাজ করা দরকার তার ভিতরে একটি কাজ রসুল আকাম সদালাম যেটি করেছেন আল্লাহর নির্দেশে সেটি হলো সমাজের স্থিতিশীলতাকে নষ্ট করে এরকম অপরাধগুলো যদি অপরাধ হিসাবে অন্য অপরাধের চাইতে ছোটও হয় কিন্তু তার ক্ষতি যদি গোটা সমাজকে ছেয়ে ফেলে এবং সমাজ ধ্বংসের পথে চলে যায় তো সেটার শাস্তি অত্যন্ত গুরুত্বের সাথে সিরিয়াস শাস্তি ইসলাম ধার্য করেছে যেমন ব্যবিচার ব্যবিচার একজন মানুষ করলো আরেকজন মানুষ সালাদ আদায় করলো না আমরা দুজনের ভিতরে অপরাধের মাত্রায় কাকে বেশি অপরাধী মনে করবো নিশ্চয়ই সালাদ ত্যাগকারীকে ইচ্ছাকৃত সালাদ ত্যাগকারী কি কিন্তু ইসলাম সালাদ ত্যাগকারির জন্য যে ব্যবস্থা রেখেছে তার বিপরীতে জেনা যে করেছে তার জন্য ব্যবস্থা তার তো অনেক কঠোর কারণ জেনার ক্ষতিটা তার নিজের ভিতরে সীমাবদ্ধ থাকবে না সালাতেরটা সে সালাত আদায় করলো না সে নিজে ক্ষতিগ্রস্ত হলো তাহলে ইসলাম একটি স্থিতিশীল সমাজ গড়ার জন্য রসুল আকরাম সাল্লাহ সাল্লাম তার সমাজ ব্যবস্থায় সমাজকে নষ্ট করে দেয় এরকম অপরাধগুলোকে চিহ্নিত করে মানুষ হত্যা কাউকে অপবাদ দেওয়া এরকম যে সমস্ত বিষয়গুলো আছে এগুলাকে চিহ্নিত যে শাস্তিগুলাকে আমরা মনে করি যে এগুলা মানবিক রাসুল্লাহ সদাল্লাম কিছু শাস্তির ব্যবস্থা রেখেছেন কোরআন নির্দেশ করেছে আমরা সেগুলোকে অনেক মুসলিমরাও না বুঝে অমানবিক বলে ফেলি তার ভিতরে একটি হলো ব্যবচার ব্যবিচারিনী এই ব্যবিচারের মাত্রা যখন বেড়ে যায় সমাজ ধ্বংস হয়ে যায় এর শাস্তি সম্পর্কে শিক্ষা গ্রহণ করে গোটা সমাজ সতর্ক হয়ে যাবে রসুল আক্রম সাল্লামের আদর্শ বাস্তবায়নের ফলে আমরা দেখি এখনো বিশ্বের যে জায়গাতে এটা বাস্তবায়ন আছে সেসব দেশে আমরা দেখি অপরাধের মাত্রা পৃথিবীর যে কোনো দেশের চাইতে কম আমরা যারা আজকে ইসলামের সাথে মৃত্যুদণ্ড হয় শিক্ষা গ্রহণ করতে না পারে তাহলে অর্থেই ব্যাহত হয়ে গেল রসুল্লাহাম সালাম এই বিষয়টি করতেন করা আরেকটি বিষয় সোল্লা তার রাষ্ট্র ক্ষেত্রে যারা যেখানে দায়িত্ব পালন করতেন আজকাল দেখা যায় যারা রাষ্ট্র চালান যেখানেই থাকেন পৃথিবীর সব দেশেরই যিনি মূলত রাষ্ট্র চালান বা যারা মূলত নীতি নির্ধারণী ফোরাম যারা তারা কিন্তু নিজেদের সুনাম অর্জন হোক ভালোভাবে চলুক এটা চায় কিন্তু চাইলেও হয় না কেন হয় না তার অনেক কারণের একটা কারণ এটাও যাদেরকে বিভিন্ন বিভাগে বা সেক্টরে বসায় রাখছেন তাদের কারণে হয় না রসুল্লাহ সাল্লাহ আসলাম এই বিষয়টিকে খুব সিরিয়াস দেখতেন যেটি আমার শেখ ইতি আগে ইঙ্গিত করলেন কেউ দায়িত্ব চেয়েছে তার কাছে রসুল্লাহামসালাম বলেন না আমাদের কাছে তার মানে কি যে দায়িত্বশীল হতে পারে যার ভিতরে যাকে দিচ্ছেন তিনি তাকে আবার কতগুলো কথা বলে দিচ্ছেন আমরা তো বারবার বলছি ক্ষমতা এই শব্দ ইসলাম সমর্থন তাকে রসুল আকাম সালাম রাষ্ট্র ব্যবস্থার ভিতরে ক্ষমতা বলতে কিছু নাই ক্ষমতা তো আল্লাহ ক্ষমতা কি আল্লাহ রসুল ভাষা যদি আমরা শুনেছি হ্যাঁ অবাক হয়ে যেতে হয় তিনি বলতেন কি আল্লাহ কুল্লুক যে যে লেভেলের দায়িত্বে আসি প্রত্যেককে আল্লাহ তালা দায়িত্বশীল রাখালের মতো দায়িত্বশীল করেছেন আমরা ক্ষমতাবান নই আমরা দায়িত্বশীল এই বৌদ্ধ কিন্তু একটি সুন্দর সুষ্ঠু সমাজ ঘটার জন্য অনেক অনেক বড় ভূমিকা দায়িত্বশীল চমৎকার বলেছেন আসলে এখানে বর্তমান সমাজ এবং রসুল করিম সাল্লাম সমাজের মধ্যে একটা মৌলিক পার্থক্য একটা চিত্র ফুটে উঠছে এবং এই চিত্র ফুটে ওঠার পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ আমি যেটা উল্লেখ করতে চাচ্ছি হাজর অন্যায়ের গোড়া উৎসেল থেকে রুট লেভেল থেকে যেমন মদ হারাম হয়েছে রসুল করিম সালি সাল্লাম কি ঘোষণা দিলেন যে ওই মদের পাত্রগুলো যেগুলো সেগুলো ভেঙে ফেলো সেগুলো নামগন্ধ যেন মনে না থাকে আজকে আমরা আইন করছি যে এটা করা যাবে না ইফতিজিং করা যাবে না প্রকাশ্যে শরব পান করা যাবে না এই করা যাবে না সব আইন করছি কিন্তু তার ক্ষেত্রগুলো যেখান থেকে এই অপরাধগুলো জন্ম নিচ্ছে সেখানে আমরা হাত দিচ্ছি না ওই জন্মের ক্ষেত্রগুলো ফ্যাক্টরি ঠিকই রাখলাম আর বাইরে এটা ব্যবহার নিষেধ করলাম এটা কেমন কোন ধরনের বিষয় জি আলহামদুলিল্লাহ আমি একটা কথা বলব গুরুত্বপূর্ণ সেটা হলো আমরা কিন্তু রসুল সাল আলহিমের সমাজ পরিচালনার ক্ষেত্রে বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আভ্যন্তরীণ নীতি কি হবে তো রসুল্লাহ আলহাসাল্লামের কিন্তু দায়িত্বশীল হওয়ার একটা মূল টার্গেট ছিল ইসলামকে বিজয় করা ইসলামের সম্প্রসারণ ঘটানো এই বিষয়টা কিন্তু আমাদের ভুলে গেলে হবে না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অন্যথায় মদিনেতেই ইসলাম থেকে যেতে কেয়ামত পর্যন্ত এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যারা দায়িত্বশীল তাদের অধীনস্থদেরকে নিয়ে যারা বিশ্ব অধীনস্থ যাদেরকে গড়ে তোলা হবে ইসলামী নিয়ম নীতির উপরে তাদেরকে নিয়ে কিন্তু ইসলামকে বিজয়ী করার চিন্তাভাবনায় থাকতে হবে তার মানে আল্লাহর রসুল সাল্লাহ আলহিউ দেখা গেছে যে পার্শ্ববর্তী যারা বিধর্মী আছে তাদেরকে দাওয়াত দিয়েছেন যখন রসুল্লাহ সাল্লা সাল্লাম শক্তি সমর্থ হয়েছে তাদেরকে একসময় যেমন সাথে নিয়েছিলেন মদিনা রক্ষা করার জন্য মদিনা তো তখন প্রথম রাষ্ট্র বা রাজধানী আমরা যাই বলি না কেন এটাকে রক্ষা করার জন্য আল্লাহ রসুল সাল আলহিউসাল্লাম কিন্তু ওই মদিনায় বসবাসকারী ইহুদিদের যে আদিবাসী দুই কবিলা আউস খাজরাজ তাদেরকেও সাথে নিয়েছিলেন তারপরে রসুল্লা সাল্লাহ সাল্লাম ইহুদিদের তিনটা কবিলার সাথেও চুক্তিবদ্ধ হয়েছিলেন কিন্তু তাদের রেখা ছিল ভূখণ্ড অক্ষুন্ন রাখার জন্য তোমরা যেহেতু এর নাগরিক সাথে কিন্তু রসুল্লাহ সেই টার্গেটে ছিলেন একসময় কিন্তু যখন রসুল সালাম আরও শক্তি অর্জন করলেন তাদেরকে বহিষ্কার করেছিলেন তার মানে হয় তাদের ইসলামের আওতায় নিয়ে আসতে হবে অন্যথায় তাদেরকে ইসলামের রাষ্ট্রের পবিত্রতা রক্ষার জন্য আল্লাহ তবরকতলার মর্যাদা জন্য কিন্তু আমরা তাহলে উপলব্ধি করতে পারলাম যে স্বরাষ্ট্র নীতি অবলম্বন করেছিলেন যেটা নবী মোহাম্মদ সাল্লাই আলি হাসাল্লাম সেখানে রাচুলের সন্না কেমন ছিল রূপ ছিল আসুন আমরাও আমাদের শাসন অর্থাৎ প্রশাসনিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে জীবনের সর্বস্তরে নেম সাল্লাহ আলী হাসাল্লামের সন্ন্যার প্রতি আমরা শ্রদ্ধাশীল হই আমরা সেখানে গভীর শ্রদ্ধার সাথে আমাদের আকিদা সুদৃঢ় করি এবং বাস্তবায়নের জন্য দেশ ও সমাজে চেষ্টা করি তাহলেই একটা সুন্দর একটা দুর্নীতিমুক্ত সমাজ বা পৃথিবী আমরা লাভ করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আবিন আকুলক উল আস্তফর আলকুম সাইলমসলিনবরক হাম রসুল্লাহ মোহাম্ম রসুল্লাহ অ্যাঁ মো মাচনা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 সাড়ে পাঁচটায় সকাল ছটায় বাংলাদেশে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 प्रति शनिवार रत साढ़े सातटाए पुन सम्प्रचार सकाल साढ़े नटा बांगलदेश